শ্রোতা রিয়া থেকে ধারাবাহিক ভাবে আপনাদের সামনে নিয়মিত উপস্থাপন করে কিছু আলোচনা করেছি আল্লাহ রবি আতবিনী খাদিমি রসুল্লাহ أبيت مع رسول الله صلى الله عليه وسلم فآتيه فقال سلني فقلت في الجنة فقال في ذلك قلت هو ذاك قال فأعني على খাদিম ছিলেন <تصفيق> आहले सुपर्नारा किशेष व्यक्ति तनारा निजे के दुनिया सकल झमेला थे मुक्त कर सर्वक्षण नबी मुहम्मद मस्जिदे इनरा अवस्थान करतें इलीम अर्जन करार्ज दिन शिखार তো ইনি আল্লাহ রসুলের খেদমত করতেন এবং আহ তুমা আমি ওনার জন্য অজুর পানি নিয়ে আসতাম ও হাজাতিহি এবং ওনার কোনো প্রয়োজনে খেদমত আমি সেটা আঞ্জাম দিতাম কোন একদিন রসুল সাহাশাল আমাকে বললেন তুমি আমার কাছ থেকে কিছু চাও তুমি তোমার খেদমত করলে আমার ওজুর পানি নিয়ে এসে দাও আরো যেগুলি খেদমতের প্রয়োজন এগুলি সব করো। বলছেন আমি আপনার কাছ থেকে আপনার বা আপনার সহপাটি হতে চাই জাননাথে আমি আপনার কাছে থাকতে চাই জাননাথে ফাকাল তখন আল্লাহ রসুল আসলাম বললেন দালিক আর কিছু চাও কুলতু হুয়া দাক বলছেন বাস এটা পেলেই হবে আমি যদি আপনার পাশে জান্না জায়গা পাই এটাই আমার সবকিছু পাওয়া আর কিছু দরকার নেই আলা তখন আল্লাহ বললেন দেখো তুমি যদি আমার পাশে জান্নাতে থাকতে চাও তাহলে তুমি অধিক সেজা করার মাধ্যমে আমাকে সহযোগিতা কর। তো এই হাদিস দ্বারা যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটা হলো এই যে আল্লাহ রসুলাম উনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রসুল সাল্লাসাল্লাম আর ওনার বিশেষ খাদেম তাহলে ওনার ক্ষেত্রেও আল্লাহ রসুল এটা বলেন না যে ঠিক আছে তুমি আমার খেদমত করো সাহাবি ঠিক আছে তোমাকে জান্নাতে আমি নিয়ে যাব বা আমার পাশে থাকতে পারব সেটা বলছে তুমি যদি আমার পাশে জান্নাতে থাকতে চাও বা জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে আমল করতে হবে কি করতে হবে আমল করতে হবে তাহলে দেখা যাচ্ছে আজকাল নিজে আমল করে জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তো ওসিলা যেটা হবে সেটা আমল আর আমল যদি ভালো হয় তখন তার পক্ষে রসুল সুপারিশ করবেন তার পক্ষে তার পিতামাতা সুপারিশ করবেন তার পক্ষে তার যারা আছেন সবাই তার জন্য সুপারিশ করবেন কিন্তু আমল যদি ভালো না হয় তাহলে সুপারিশও চলবে না সুপারিশও চলবে এরপরে হাতে হল আবি আব্দুল মুসলিমের রেওয়ায় আবু আব্দ যিনি রসুলের মুক্ত গোলাম ছিলেন তিনি আমি রসুলামকে বলতে শুনেছি আলাইকা বিকাশ রাতির সুজুদ তুমি বেশি বেশি সেজদা করো বেশি বেশি কি করো সেজদা করো মানে সলাচ আদায় করো বেশি বেশি সেজদা কর মানে সলাচ আদায় করো দিনের ক্ষেত্রে আল্লাহর জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে তো আমল ছাড়া শুধু ভালো আশা নিয়ে বসে থাকা এটা কোন বুদ্ধিমানী কাজ এর পরে হাদি জেরি হলেই এসেছেন হাদিস টি বর্ণনা করেছেন আবু সফানী রাজি আহ তিনি বলেন কালা রসুল আল্লাহ বলেছেন এবং আমল সুন্দর হয়েছে বয়স বেশি আমল বেশি বয়স বেশি আমল কম কোনো লাভ নেই আমল ভালো বয়স কম তাহলে আমল কম রয়ে গেল নাকি আর যদি আমল বয়সের সাথে যদি আমলটাও ভালো হয় তাহলে যত বয়স হবে অত আমলও বেশি হবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে খায়াস মান আমালুহু বয়স বেশি হবে আমল সুন্দর হবে ওই ব্যক্তিকে আল্লাহ রসুলাম সুন্দর এবং সবচেয়ে উত্তম ব্যক্তি বলেছেন তো আমল ছাড়া মানুষের কোনো মূল্য নেই কল আমি বদরিন লম্বা একটি হাদিস হাদিসটি বুখারি এবং তিনি বদরের যুদ্ধ থেকে পিছিয়ে রয়ে গিয়েছিলেন বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই ফালা তখন বললেন ইয়ার্লা উপস্থিত থাকতে পারি নাই আল্লাহ যদি আমাকে কোন আরেকটি সুযোগ দেয় মসরিকিনদের বিরুদ্ধে ज्ञा करते मन अफसोस तो सहबी बोलो कारण बदर युद्ध उपस्थित होते क्यु आल्लादी द्वित को युद्धे युद्ध करा मतलब सूझ दें ताल से पिछे थकबा सल ओहूर मठे जख मुसलमाना पलायन करल पूर्वर दर्शे जहूद मठे मुसलमाना प्रथम पर्यायरपर সেই ৫০ জন ব্যক্তিকে যাদেরকে পাহাড়ের উপর রাখা হয়েছিল তাদের নিচে আসার কারণে মুসলমানদের বিজয়টা পরাজয় পরিণত হয়ে যায় মুসলমানরা থেকে কানা মুসলমানরাহুদের যেদিন যুদ্ধ হয়েছিল আইন কাসাফাল মুসলিম হুন মুসলমানরা যখন যুদ্ধের ময়দান থেকে যখন পালিয়ে গিয়েছে ফকাল তখন বলছে আল্লাহ আলাই কামিমা সানাহা উলা আয় আল্লাহ ये मुसलमाना जाहि तक निजे के ओजर पेश करभुक्त नई एखी छोटी बिरति बरतर पर बाकी आलोचना नहीं अपने सामने आरोप उपस्थित हब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 सम्र जीवन केन्द् मूल्यबोधे अभावेतन जीवन जापन धर्म के भूल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 আলহামদুলিল্লাহ ওসলা সম্মানিত শ্রোতা দর্শক তিনি বলেছেন যে আমি আমি প্রতিজ্ঞা করেছি যে আমি যদি কোনোদিন আবার সুযোগ পাই তাহলে আমি দেখে দেব দিন আমি সেখানে পিছিয়ে আমি থাকবো না তো ওহুদের মাঠে যখন মুসলমানেরা সাময়িক ভাবে সেই যুদ্ধের ময়দান থেকে যখন তারা পিছিয়ে হেঁটলো তখন সে বললো আল্লাহলো তারা যেটা করেছে এখান থেকে আমি নিজেকে আমি মাঝুর মনে করছি আমি অজোর পেশ করেছি আমি এই কাজে আমি জড়িত নয় বা আমি এটা করি নাই ও হাউলা আর আমি সম্পর্ক ছিন্ন করছি ওই কাজ থেকে যে কাজটি এই শ্লোকেরা করেছে অর্থাৎ মুসরিকিনরা মুসরিকিনরা কি করেছে প্রায় সত্তর জন সাহাবেকে শহীদ করেছে তো এই যে একটা বড় ক্ষতি হলো এবং এই যে একটা মসরিকিনরা যে মুসলমানদেরকে হত্যা করলো আয় আল্লাহ আমি এদের এই কাজ থেকে আমি নিজেকে সম্পূর্ণভাবে পৃথক বলে মনে দাবি করছি আমি এরপরে বলছেন সুম্মা তাকাদ্দামা আনাসবিন নভার সে আগে বাড়ল যুদ্ধের ময়দানের দিকে فاستقبله سعد بن معاد تقول تقول سعد بن معاد شككت فيلن فقال يا سعد بن معاد الجنة ورب القعبة اني أجد ريحها من دون احد احد في البيت تقول جنة سبحان الله فقال سعد تقول فما استطعت يا رسول الله ما صنا فما استطعت يا رسول الله ما صنا شجا كوري اميوتا كورتي پاريني বর্ষা এবং তরবারি দাগ আছে সে তাদের সঙ্গে এমনভাবে লড়াইতে নিজেকে ব্যস্ত রেখেছে কি তিনি শহীদ হয়ে গেছেন এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে ওনার শরীরে গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বর্ষা তীর অথবা তরবারের দাগ তার শরীরে রয়ে গেছে কদ কুতিলা বলছেন আমরা দেখলাম যে তাকে শহীদ করা হয়েছে এমন কি তাকে বিখ লাঙ্গ করা হয়েছে তার শরীরের অঙ্গ পতঙ্গ গুলিও কেটে ফেলে দেওয়া হয়েছে বলছেন ফামা আরাফাহু আহাদুহ বিবানিহি বলছেন তার লাশকে চিনার মতো কোনো চিহ্ন ছিল না তার পায়ের একটি ওনার চেহারা বিকৃত করে দিয়েছে তখন বললেন কন্যা বলেন যে আল্লাহ রব আলিনের যে বাণী সুরে আহজাবের দেখিয়েছে বলছে এই আয়াতটি ইনার সম্পর্কে অথবা ইনার মতো যারা সেই দিন যুদ্ধ করেছেন তাদের বিষয়ে আল্লাহ তালা এই আয়াত নাজেল করেছেন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা जानते आल्ला नबी सामर सहबरामनते पथे कि द्रुत जा पवारेष्टा करान पर्त आल्लर रास्ते विस्तार शहीद करते कोकम दिधावध करें नाई तरह स्त्री आलबा आड़ी आब किस आंतु तर लक्ष्य एट नए तरह मूल लक्ष्य छो जान्न जे जान्नर जो सहबी সঙ্গে সঙ্গে ওহুদের মাঠে লড়াইতে সামিল হয়ে নিজেকে শহীদ করে দিয়েছেন তিনি বলেন লাম্মা নজর আয়াতা আল্লাহ যখন সাদকা করার আয়াত যখন নাজেল করলেন মুসলমানদেরকে বলা হলো যে তোমরা বেশি বেশি আল্লাহ করো সাদা করো হম আমাদের পিঠে করে সাদ নিয়ে আল্লাহ ফাজ একজন ব্যক্তি অনেকগুলি মাল নিয়ে এসছে আল্লাহ রসুলামের দরবার ফকালু মোরাইন মোনাফিকিরা বলল ও এতগুলি মাল নিয়ে আসছে মানুষকে দেখানোর জন্য এত মাল নিয়ে আসছে কি জন্য যেটা এখন আড়াই কিলো এরকম পরিমাণের কিছু খাদ্যদ্রব্য বা কিছু জিনিস তিনি নিয়ে আসছেন করার জন্য তো এই জিনিস দেখে ফাঁকআল ও মোনাফিকিরা বললো আল্লাহ এক সা অর্থের কোনো দরকার নেই এই একসা অর্থের আল্লাহর কোনো দরকার নেই অর্থাৎ যারা মুনাফিক হয় যাদের ভিতরে নেফাক আছে তারা কোনো ভালো কাজ দেখলেই তাদের ভিতরে যেন হিংসা হয় তারা সেটাকে ছোট করে দেখার চেষ্টা করে একজন বেশি মাল নিয়ে আসলো তাকে বলল যে এ মানুষকে দেখানোর জন্য নিয়ে আসছে মানুষ যেন বা দেখের জন্য আসছে আরেকজন কম নিয়ে আসলো বলছে এই অর্থের আল্লাহর দরকার নেই বলছেন তারা যারা নাকি ঠাট্টা করে মত ওই সমস্ত মানুষদের যারা নিজে আগ্রহ করে আল্লাহ রাস্তায় দান করে তাদেরকে যারা ঠাট্টা করে مر المؤمنين ممن در مدد تهكي في الصدقات صدقاء کرارك تره والذين لا جدون إلا جوتهم ابن اوئي شمس تو مانوش در کے جارا ٹھتا کره جارا اتی پورسوم ار پور تره تدر جمع کرتو با تدر انکام ঠাট্টা করে বলেন আল্লাহ তার জন্য রয়েছে কঠিন শাক্তি তো মুনাফিকেরা যেহেতু ঠাট্টা করেছিল তো তাদের বিরুদ্ধে এই আয়ারটি নাজেল হয়েছে তো এই হাদিস থেকে যেটা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলেই যে সাহাব এ যেটা আদর্শ সামিয়ানা ও আত্ম কাছ থেকে কোনো বাণী শুনেছি ও আতনা সঙ্গে সঙ্গে সেটা আনুগত্য নিয়ে এসেছি এমন না যে ঠিক আছে এখন না পরে আজকে না কালকে এইটা ওনারা করেন নাই যখনই যে কাজের আহ্বান করেছেন সঙ্গে সঙ্গে সেই কাজ তেনারা كره فل دیےছেন عن سعيد بن عبد العزيز عن ربيعه بن يزيد عن ابي ادريس عن ابي ذر جندب بن جناده رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم فيما يروي عن الله تبارك وتعالى سعيد بن عبد العزيز يزيد عن ابي ادريس خولاني أبي عن ابي ذر عن جندب رسول الله صلى الله فيما يروي عن الله تبارك وتعالى الله رسول আল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন এটাকে কি বলেন হাদিসে তিন বলছেন জুলুম করা আমি হারাম করে দিয়েছি আল্লাহ বলছেন আমি কার উপর জুলুম করি আমি আমার জন্য আমার নফসের উপর কার উপর জুলুম করা আমি হারাম করে দিয়েছি বলছেন এবং এটা আমি তোমাদের ক্ষেত্রেও হারাম করে দিয়েছি ফালা তোমরা একে অপরের উপর জুলুম আল্লাহ বলছে আমি নিজেও জুলুম করি না তোমাদেরকেও বলছি তোমরাও যেন কারো করোনা হে আমার তোমরা সবাই পদ ছিলে। তোমরা সবাই তবে আমি যাকে হেদায়ত দিয়েছি সে পেশ। হেদায়ত পেয়েছি বিধাই তোমরা হেদায়ত আমার কাছ থেকে চাও আমি তোমাদেরকে হেদায়ত দিও আমি তোমাদেরকে খেতে দিয়েছি ফাস্তা তো এমনকুম তোমরা খাদ্যটা আমার কাছ থেকে চাও আমি তোমাদেরকে খেতে দিবাদুল্লুকুম আর ইন কাসাও তুহ হে আমার বান্দা তোমরা সবাই উলঙ্গ ছিলে। আমি তোমাদেরকে কাপড় পরিধান করাইছি তোমরা দিন রাত গুনা করো আনা আমি সকল গুনা তোমাদের ক্ষমা করে দিই ফাস্তাক ফিরুনি ফিরি বিধায় তোমাদের কাজ হলেই যখনই গুনাহ তুমি করো না কেনি আমার কাছে না তোমরা আমার কোনো উপকার করতে পারবে না सबा जो दुनिया सब चुनाव मोटा की परहेजगार जो व्यक्ति हो सक मानुषर अंतर हो जाए এর দ্বারা আমার যেটা রাজত্ব আছে এই রাজত্বের থেকে কিছু অংশ আমার বৃদ্ধিও হবে না ঠিক এমনি এই সকল জিন এবং সকল মানুষ আগের পিছের সকল মানুষ যদি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট অন্তরের মতো সবার অন্তর যদি হয়ে যায় এর আমার রাজত্বে কোন কমিও يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم قاموا في سعيد واحد شقول دنيا المنوش آگير پیچير جين شباية جو دي ایک مويدان داري سألوني أمركس تكي چاية پتكي فأعطيت كل انسان مسألته ملچن پتكي جاة جا چاية بعمل تاكي جو دي شغل دي ما نقس ذلك مما عندي إلا كما ينقص المخيط اذا ادخل البحر بولছেন এ দারা شباكي সবাইকেই যদি তার মনির বাসনা অনুযায়ী সবাইকে দেই তাহলে আমার খাজানা থেকে আমার রাজত্ব থেকে কোন কুমবে না তবে এতটুকু যে সমুদ্রের ভিতরে যদি একটা সূচ ফেলে দেওয়া হয় সেটা উঠানোর পর যতটুকু পানি সূচির সাথে আসবে এতটুকু হয়তো কমতে পারে আল্লাহু আকবার ইয়া ইবাদী انما هي اعمالكم بولছেন احسيها لكم ثم اوفيكم اياها هي hey, امر بانده شکل دخل امي تما در عمل گوه امي لخي ركي تما در عمل گوه امي لخي ركي ثم اوفيكم اياها امي امول اولو جایتما كي بضل دي بو فما نواجد خيرا فلي احمد الله توم جدي بحالو بضل پاو تالي الله شکری عدد كربا الحمدلله بل با, الحمد با. وما نواجد غير ذالك ارجو دي خراب فلا فلحا فلا يلومن الا نفسهو তখন তুমি অন্য কাউকে দোষারোপ না করে নিজের দোষ নিজেই বহন করার চেষ্টা করবা তাহলে এই দীর্ঘ হাদিস যেটা আমাদেরকে বলা হচ্ছে সেটা হলো আল্লাহ বড় অসীম আল্লাহ বড় দয়ালু আল্লাহর খাজানায় কোনো কমি নাই এবং আমাদেরকে আমরা যতটুকু নিয়ামত পেয়েছি সবগুলি আল্লাহ তারা অনুগ্রহ করে আমাদেরকে দিয়েছে আল্লাহর কাছে আরো চাইলে আরো দিবে কিন্তু আমাদের কাজ হলো আল্লাহর নিয়ামত পেয়ে শুক্রিয়া দায়ী করতে হবে आदायर मेलमे आल्ला खराब है जहां दोपे कोल्ला दुआ करी आल्लाक जन केवपूर्ण पा मुसलमान हो आल्लाक तौफिक दान करें اي بولي اتكر على صناع اي كانيش يشكرتشي واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته जकाय दान अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंगउंड नम्बर शून्य बारे इमेल कर समाधान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 मानवतारे अधिकार आदेश बुधवार सन्ध्या साढ़े छापुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश